إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحديثة محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام يقول الله سبحانه وتعالى في كلامه المجيد يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون فاوصيكم ونفسي بتقوى الله عز وجل عباد الله اعلموا أن وسية الله سبحانه وتعالى لعباده من الأنبياء والمرسلين وهي خير وصية يوصي بها المسلم المسلم وهي وصية تقوى الله عز وجل وهذه الوصية هي خير زاد ليوم المعاد يقول سبحانه وتعالى وَتَسَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ الله كان اجعلوا عمالكم كلها خالصة لوجه الله سبحانه وتعالى وقد, أمروا وقد امرتم بذلك يقول عز من قائل وما امروا الا ليعبدوا الله مخلصين لك الدين يقول سبحانه وتعالى واذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون সম্মানিত উপস্থিতি হাউদ শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে আল্লাহাবুল আলমিনের তাক অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি যাতে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রকাশ্যে অপ্রকাশ্যে ঘরে বাইরে সর্বত্র আমরা আল্লাহাবুল আলমিনের তাক অবলম্বন করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন সময় তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকের আলোচনায় কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এর আগে ছোট্ট একটি দৃষ্টি আকর্ষণী রয়েছে সেই দৃষ্টি আকর্ষণীয় আমি খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য দৃষ্টি আকর্ষণীয় আসলে আর কিছুই না সেটি হচ্ছে মুসলমানদের মাঝে মূলত আকিদাগত মতো বিরোধ যেদিন থেকে ওজমান আফান দিয়াহকে হত্যা করা হয়েছে সেদিন থেকে মূলত এই যে ফেতনা শুরু হয়েছে এই ফেতনা আজকের দিন পর্যন্ত মুসলমানদের মধ্যে এই বিরোধ থাকবে আছে এবং চলতেই থাকবে এই বিরোধ থেকে বাঁচার যারা নবী সালী সাল্লামের নির্দেশনা অনুসরণ করতে পারবে না নবী সালিউ দেখানো সুন্নাহ এবং সাহাবাই কালাম যে ইমানহাজ যে কর্মনীতি যে ম্যাথোরলজি সাহাবাই কালাম দেখিয়েছেন এটাকে অনুসরণ করতে পারবে না তারা মূলত সেখানে বিভ্রান্ত হবেই হতে বাধ্য এবং এই বিভ্রান্তি থেকে বাঁচার কোনো উপায় নেই সেখানে ফু দিয়ে নিবে দেওয়ার বিষয় না যে হালকা বাতি আপনি ফু দিয়ে নিবে দিলেন ব্যাপারটি এমন নয় কারণ এগুলো দৃষ্টিবঙ্গির বিশাল মতবিরোধ আরেকটি মতবিরোধ রয়েছে সেটি হচ্ছে এখতেরাফি কিছু বিষয় আছে এখতেরাহি বলতে আমি বোঝাচ্ছি এটি একটি দীর্ঘ আলোচ্য বিষয় যে সমস্ত বিষয়ে মূলত ওলামাইকেলামের ইস্তিহাদ হয়েছে আলেমদের মাঝে যে বিষয়গুলো নিয়ে ইশতিহাদি মতবিরোধ রয়েছে এগুলো আকিদাগত বিরোধ না আকিদাগত মতবিরোধ এর মধ্যে অন্তর্ভুক্ত নয় পেক্ষি মতবিরোধ ইমাম শাহি রহমতুল্লাহ একটি বক্তব্য দিয়েছেন আহমেদ রহমতুল ইমাম আফগানী রহমা একটি বক্তব্য দিয়েছেন ইসতেহাদ হয়েছে ইস্তেহাদের মাধ্যমে মতবিরোধ হয়েছে। সেক্ষেত্রে মূলত ইস্তেহাদে যে মতবিরোধ হয়েছে এই মতবিরোধকে সামনে রেখে মূলত একটি জিনিস আমরা এখন লক্ষ্য করে আসতেছি সেটা হল একদল লোক এখন विषय चरम पंथार अनुसरण कर फते ही बोलें नहीं चरम पंथा ही गर्हित क्या जे समस्त बंधुगण चरमपंथार अनुसरण करत्यंत विनयर साथ आवेदन कराने दिन वरियत दृष्टिभंगी अनुसरण कर लोकारा टेलीफोन कर मस्जिद आसते शीतर मौसुमे मध्य सारा देश महफिल हो সারা দেশে ওয়াজ মাহফিল হয় একটা গোষ্ঠী চরমপন্থী একটা গোষ্ঠী এবং তাদের ধারণা হচ্ছে যে মানে এই ওয়াজ মাহফিল গুলোতে এখন একটাই আলোচনা সেটা হলো ইহুদি এবং খ্রিস্টান এবং পৃথিবীর সবচেয়ে জন্মনিকৃষ্ট যে সমস্ত ফেতনা আছে এর চেয়েও চরম ফেতনা হচ্ছে একটাই সেটা হচ্ছে আহাদিস ফেতনা আরে বলে আগে সবচেয়ে বড় ফেতনা যেটা সেটা ঠেকানো দরকার সেটা হাদিস পেতনা আপনি যদি ইসলাম সম্পর্কে এতটুকু বুঝেন এতটুকু জ্ঞান যদি আপনার হয় তাহলে বলতে হবে যে আপনি আসলে ইসলাম বুঝেন নেই আপনার মধ্যে বিভ্রান্তি রয়ে গিয়েছে সেখানে হয়তো কিছুলাফাশালার মধ্যে মতবিরোধ হতে পারে আপনি একজন রফুলিয়া দেন করেন আরেকজন রফুলিয়া দান করেন না আর যার হাত নাই সে কি করবে সে তো রফুলিয়া পারবে না জনগণের মধ্যে যত জায়গায় মাহটির হচ্ছে আমাদের একদল চরমপন্থী বন্ধু তাদের হয়তো মূর্খতার কারণ হতে পারে আল্লাহ তারা ভালো জানেন নাকি তারা মানে ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি তারা মূলত এই কাজটি করতেছেন আমি জানি না প্রত্যেকটি আলোচনার মধ্যেই শুধুমাত্র সুনার পরিপন্থী দৃষ্টিভঙ্গি মানুষের সামনে পেশ করা যারা সত্যিকার সুনার অনুসরণ করে তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া এটাই হচ্ছে তাদের একমাত্র মাহফিল মূল আলোচনা এটা কি হলো। এর মতো আপনি তাদেরকে কোথায় হেদায় দিচ্ছেন কৃষির হেদায় দিচ্ছেন এটা বিষয় না বিষয় না এটা আলেমদের বিষয় যে বিষয়ে ইশতেহার হয়েছে সে বিষয়ে আলোচনা হলে আলেমদের সাথে আলোচনা হবে কোরআন এবং আদিসের দলিল ভিত্তিতে কোনটি সহি কোনটি সহি নয় সেটি আলোচনা হলে আলোচনা সাধারণ পাবলিকের সাথে আলোচনা হবে না কারণ সাধারণ পাবলিক আপনি তাদেরকে হাদিসের কথা বললে সে হাদিস সম্পর্কে কি জানবে আপনি তাদের কাছে হাদিস সম্পর্কে কি বলছেন তারা তো হাদিসের কোন তাহকে জ্ঞান সম্পর্কে কিছুই জানে না তাদেরকে নিয়ে আপনি এই বিষয়গুলো আলোচনা করতেছেন কেন উদ্দেশ্য কি হেদায়ত দেয়া আমার মনে হচ্ছে না বরং উদ্দেশ্য হচ্ছে ফেতনা তৈরি করা আরো ফেতনা বৃদ্ধি করা আপনার মাধ্যমে মূলত সে फेतना बृद्धि करतना सृष्टि करजीज रहा एक व्यक्ति आसलेंसर मोमिन उमुकी आपनारूप मंब्य कर खराब मंतव्य कर মনে করেছে যে উমর আব্দুল আজিজ রহমতুল্লাহ বলা হয় তাহলে একটু কাছে কাছি হওয়া যাবে একটু নৈকট্য লাভ করা যাবে তিনি মনে করবেন যে মাশাল এ তো আমার সবচেয়ে কাছের মানুষ ঘনিষ্ঠ মানুষ যে আমার বালা চায় চায় এই আমাকে এসে মানে তথ্য দিচ্ছে ওমর আবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ বলেন যে শয়তান কি তোমাকে শয়তানের কাজ বন্ধু আপনারা বুঝতে পারছেন না শয়তান আপনাদের মাধ্যমে মূলত এই কাজগুলো বাস্তবায়ন করছে এটি ভুল কাজ ইলাফি বিষয়ে আলমদের মধ্যে থাকবে এই কারণে দুজন ছাত্রীব রহমতুল্লাহ মগর থেকে বের করে দিয়েছেন কিনা ক্লাস থেকে বের করে দিয়েছেন কিনা না হানাফি মজাহুর তাদেরকে হানাফি মাজাহ ইমাম করেছেন। তাহলে আপনারা কি কারণে মানে এই এখানে মতভিযুদপূর্ণ এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা সীমালঙ্ঘন করে যাচ্ছেন এবং চরম অনুসরণ করে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছেন নাম ধরে ধরে আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এটা বড় ধরনের তহমত এটি বড় ধরনের বিভ্রান্তি এটি ভুল কাজ এই কাজগুলো যারা করছেন মেহরবানি করে এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখুন কারণ শয়তান আপনাদের মাধ্যমে এই ফেতনার কাজ বাস্তবায়ন করার চেষ্টা করছে শুদ্ধ নয় আরো চরম বিষয় হল এই আরো জঘন্য বিষয় হল এই এখন যখন এইভাবেও ঠেকাতে পারছে না কারণ সূর্য যখন উঠে যায় তখন আপনার ওই বাহাদুরের চোখ গোল হয়ে যায় সে আর তখন আর ক্লিয়ার বুঝতে পারে না তখন এ কথা দুনিয়ার যদি মানুষ বলেও যে এখনো রাত রয়ে গিয়েছে এটা কেউ স্বীকার করে নিবে না কারণ সূর্য উঠে যাওয়ার পরে আর রাত থাকার কোন সুযোগ নেই কোরআন এবং হাদিসের বক্তব্য যখন মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে মানুষ যখন হাদিসের কথা কোরআনের কথা যখন জেনে যাবে তখন যতই আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন ডাকতে পারবেন কিনা পসিবল কিনা সম্ভব না ইম্পসিবল এটা আপনার পক্ষে সম্ভব হবে না কারণ আপনি রসুসাল্লাহ হাদিস গুলোকে কোথায় নেবেন মানুষ এখন হাদিসের কিতাবগুলো তাদের হাতের নাগালে তারা পড়তে পারতেছে আপনি নিজের বক্তব্য দিয়ে এরপরে বলতেছেন ও মু বলেছে কিন্তু আল্লাহ নবী সাল্লাহাম বক্তব্য দিচ্ছেন না ফলে মানুষ আপনাকে আর বিশ্বাস করছে না এখন এত ষড়যন্ত্র করার পরেও বিভিন্ন প্রোগ্রামগুলোতে এইভাবে বিকৃত বক্তব্য দেওয়ার পরেও আরো দুঃখের বিষয় হচ্ছে এই যে সত্যিকার সুন্নার যারা অনুসারী আলেম তাদের মাহফিল অথবা আলোচনা যেখানে যেখানে হবে সেখানে সরকার প্রশাসনের কাছে গিয়ে তারা বিভিন্নভাবে যে এরা জঙ্গি জঙ্গিদের উস্কানি দিবে এই ধরনের মিথ্যাচার করে বিভিন্ন মাহফিল প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হচ্ছে একজন আলেম আপনি আপনি তো মুসলিম হয়তো সকল মুসলিম হতে পারেন কিভাবে আপনার পক্ষে বৈধ হল একটা মিথ্যায় কথা বলতে পারেন আপনি যারা শূন্য অনুসারী আমি এই থেকে স্পষ্ট করে বলতে চাই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শুধুমাত্র তারাই বক্তব্য দিয়ে থাকে এবং তাদের কঠিন অবস্থান সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আপনারা বিভিন্নভাবে সন্ত্রাস জঙ্গিবাদের বিভিন্ন ষড়যন্ত্রের সাথে জড়িত রয়েছেন কিন্তু সুনার অনুশারীদের কাউকে কোনোভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে জড়িত করার সুযোগ নেই এই বাংলাদেশে আপনারা জানেন আমাদের বক্তব্য রয়েছে সন্ত্রাস ও জঙ্গিবাদের আগ থেকে আমরা এর বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছি এর বিরুদ্ধে আমাদের বক্তব্য রয়েছে এর বিরুদ্ধে আমাদের লেখনী রয়েছে এর বিরুদ্ধে আমাদের যেখানে যা বলা দরকার সেখানে আমরা তা বলেছি সুতরাং এই সমস্ত আলেমদেরকে আপনারা মানে সরকারের ছত্র ছায় গিয়ে প্রশাসনের বিভিন্ন ছত্র গিয়ে আপনারা এই সমস্ত আলেমদেরকে যে না এরা সন্ত্রাসের জঙ্গি উস্কানি দিবে এটা সন্ত্রাসী প্রোগ্রাম একথা বলে আপনারা বিভিন্ন মাফি বিভিন্ন আলোচনা বিভিন্ন জায়গায় আপনারা বন্ধ করে দিচ্ছেন এটাকে আপনাদের মতো আলেমদের শোভা পায় কিনা এই মিথ্যা কথা এই মিথ্যাচার আপনার সাথে হয়তো কোনলাফি মেশারি মত হতে পারে আমি বলেছি এতটুকু উদাহরতা আপনাদের মধ্যে থাকতে হবে আমার মধ্যে থাকতে হবে আমি তো এই কথা কোনদিন বলি নাই এই মসজিদের মধ্যে যিনি আমি জোরে বলবেন না তিনি মসজিদে নামাজ আদায় করবেন না এরকম কথা এখানে বলা হয়েছে কিনা আমরা এই মসজিদে বলছি কিনা প্রশ্নই আসির ফুলিদান করবেন না তিনি এই মসজিদে নামাজ পড়বেন না বক্তব্য এই মসজিদে হয়েছে কিনা আপনি যদি সন্ধ্যা অনুশীলন করেন রফলি দেন করেন আপনি যদি মনে করেন না আমার ইতিহাস হচ্ছে আমি রফলিদান করবেন আপনি করবেন না কিন্তু আপনি রবলী করলে আপনার মসজিদ থেকে লোকদেরকে মানে দশ বার কানে কান ধরে উদ্ভস কষ করিয়ে তারপর আপনি বের করে দিচ্ছেন এটা কোন ইসলাম এটা কোন ইমামের বক্তব্য আমাকে একটু দেখান কোন কিতাবের মধ্যে এই বক্তব্য এসেছে কোন ইমামে বক্তব্য দিয়েছে এটি চরম পন্থা ইসলামের ব্যাপারে ইত্তলাফ ইমাস আলের ব্যাপারে কোন যুগে কোন আলেমী পন্থার অনুসরণ করেছেন আমি আল্লাহর কসম করে বলছি আমার জানা নেই কারণ ইখতলাফ ইমাস উপর আমার পড়া রয়েছে এই বিষয় পিসডি করা রয়েছে সুতরাং আপনি আপনাদেরকে অনুরোধ করতে চাই বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এই চরমপন্থার অনুসরণ করবেন না মিথ্যাচার অনুসরণ করবেন না আলেমদের বিরুদ্ধে মিথ্যাচার করা এটা সবচেয়ে ঝগন্যপরাধ যারা সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দে জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দে ইসলাম জীবন হাজকে গ্রহণ করেনি যে কর্মনীতি ইসলামের মধ্যে নেই এর বিরুদ্ধে যারা বক্তব্য দে তাদেরকে আপনি বিভিন্নভাবে কালাট করার জন্য চেষ্টা করছেন সন্ত্রাসী নামাজ পড়লে কি সমস্ত নামাজি সন্ত্রাসী হবে কিনা মিথ্যা কথা সন্ত্রাসী সন্ত্রাসী সেই নামাজ পড়ার কারণে আছে সমস্ত নামাজিকে সন্ত্রাসী বলে দিলেন এটা কোন ধরনের ইনসাফ এটা কোন ধরনের বক্তব্য এটা কোন ধরনের বিবেক দিয়ে আপনি বক্তব্য দিলেন এটা শুদ্ধ নয় এটা কোনোদিন শুদ্ধ কথা হতে পারে এই জন্য সন্ত্রাসীকে সন্ত্রাসী চোর চোরেই চোরকে আপনি এসে মানে মুসল্লি যদি চুরি করে না সমস্ত মুসল্লিরাই চোরচার বন্ধ করতে হবে মিথ্যাচারের কারণে আজকে আমাদের মাঝে ফেতনা নিজেদের মাঝেই ফেতনা আরো বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি করার জন্য আপনারা প্রচেষ্টা চালাচ্ছেন অথচ ওয়াজিব হচ্ছে হচ্ছে যথাসম্ভব ফেতনা এড়িয়ে যাওয়া ফেতনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা এখতলাফ ইমা সালার ব্যাপারে ইমাম আবহানিবার রহমতুল্লাহের মৃত্যুর পর ইমাম শাফির রহমতুল্লাহ আসছেন একটা দুই যেন সলাাত এক সলাতের মধ্যে প্রায় দুই দুই হাজার মধ্যে এখতালাপ হয়েছে একটা দুইজন হয়তো আপনারা বলবেন সেফুল্লা ভাই দুই হাজার মাস আলাদা দেখিয়ে না কিন্তু কোন বক্তব্য ইমাম শাফির অমতুল্লাদের নেই ইস্তেহাদি বিষয় ছিল তিনিও ইস্তেহাত করেছেন পরবর্তীতে ইস্তেহাদ হয়েছে হতে পারে এতটুকু উদাহরণতা আমাদের মধ্যে যদি না আসে তাহলে আমরা সত্যিকার অর্থে ইসলাম এর নাম দিয়ে আমরা নিজেরা বদভ্রষ্ট হব মুসলিম হিসেবে আমরা নির্যাতিত হব অমুসলিমরাই আমাদের উপর কর্তৃত্ব করবে অমুসলিমরাই আমাদের উপর শাসন করবে অমুসলিমরাই আমাদেরকে নির্দেশনা দিবে কারণ আমরা নিজেরাই তো ক্ষতিগ্রস্ত নিজেদের ক্ষতি নিজেরাই করছি এটি আজকে আলোচ্য বিষয় না আলোচ্য বিষয়ে আগে আমি দৃষ্টি আকর্ষণ করলাম খুব জরুরি দৃষ্টি আকর্ষণ করলাম তার কারণ হচ্ছে ফিতনা অনেক ব্যাপকতা লাভ করছে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম মাহমির আলোচনা সেগুলো শূন্য অনুষ্ঠানেকে করতে দেওয়া হচ্ছে না মিথ্যাচার করে প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হচ্ছে অথচ এদের সাথে সন্ত্রাসের সামান্যতম কোন সম্পর্ক নেই এবং যেভাবে পারে মানে যেহেতু সরকারের কাছে গিয়ে সন্ত্রাসী বক্তব্য দিলে সরকার এটাকে খুব ভালো গ্রাসী নিবে সরকারের সন্ত্রাসীর বিরুদ্ধে সরকারের অবস্থান এরা সন্ত্রাসী হতে পারে কিন্তু আপনি যে মিথ্যাচার করলেন এই মিথ্যাচারের কি আদৌ আপনাকে জবাব করতে হবে না অবশ্যই আপনার জানতে হবে ফিজুমিন ইল্লা हमारे अल्लाह सुबहर पक्ष कंट्रोल संरक्षण इटा कैमरा सामने आ कमेरा जीवन प्रत्येक वक्तव्य क्या रेकर्ड कर ठीक आपनार प्रत्येक ति कथा प्रत्येक ति अवस्थान প্রত্যেকটি হারা কাজকে প্রত্যেকটি নড়াছড়াকে মুভমেন্টকে এইভাবে রেকর্ড করা হচ্ছে এগুলোর মুখোমুখি আপনাকে হতে হবে কিন্তু সেদিন কি জবাব দিবেন আল্লাহ আলমীর দরবারে ও আপনার এই মিথ্যাচার এর জবাব কি দিবেন অথচ আপনি মানুষের কাছে নিজেকে প্রতি পরিচয় দিচ্ছেন যে আমি একজন আলেম আপনার এই ভুয়া আলেমের পরিচয় সেদিন কি হবে আজকে তো হয়তো বেছে গেলেন স্বাভাবিকভাবে মানুষের কাছে বেঁচে যেতে পারবেন কিন্তু না ক্লিয়ামতের দিন আর সুযোগ থাকবে না বন্ধুগণ সম্মানিত হাউদিন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম আজকে সেটি হচ্ছে ওর আরেকের মধ্যে অবশ্য ভান হত বিভিন্ন তহুদদের যারা নিজেদের যেই নির্ধারিত সীমা আছে সেই সীমা লঙ্ঘন করে অন্য সীমায় অতিক্রম করে গিয়েছে অন্য সীমায় চলে গিয়েছে ওই বিভিন্ন তাগুত্যের পরিচয় আল্লাহ সুবাহ তালা পুরাণে কেরিমের মধ্যে বিভিন্ন ভাবে আল্লাহ তালা পরিচয় তুলে ধরেছেন অনেকের কথাই উল্লেখ করেছেন কারণ নাম উল্লেখ করেছেন आ, कारो नाम उल्लेख करें नहीं इंगित तीन तो आगूतर अल्लाहमी नाम धरे कुरने करीमर मध्य उल्लेख कर तब मध्य एक हम सबसे बड़ तो आगूत যে আল্লাহ হব্বুল আলমিনের সাথে সীমা লঙ্ঘন করেছে আল্লাহ নির্দেশ লঙ্ঘন করে সীমা লঙ্ঘন করে গেছে শয়তান ইবলিস কায়ামিনী ফেফাসা কায়ন আমি রব্বে আল্লাহ তারা স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহর নির্দেশের বাইরে চলে গিয়েছে ফলে আল্লাহ হব্বুল আলমিন তাকে বিদায়িত করে দিয়েছে এবং কাম পর্যন্ত অভিষক্তদের মধ্যে একজন আলদার পক্ষ থেকে এই তাগুদ ইসলামের দুশ্মন এবং মুসলমানদের দুশ্মন হিসেবে এই তাগুতের পরিচয় করে আনে মধ্যে বারবার এসেছে নাম ধরে এসেছে দ্বিতীয় আয়োজন তাগুদ ইসীমা লঙ্ঘন করেছে তার নাম ধরে আল্লাহ আলমিন কোরআন করিমের মধ্যে তার পরিচয় তুলে ধরেছে সে হচ্ছে ফের মুসা মূসা আলী হিসালের সময় সীমালঙ্ঘন করেছে এই তাহতের পরিচয় কোরআন বারবার দিয়েছে নবীদের পরিচয় উল্লেখ করে নেই বরং খোদ মূসা মুছার সম্পর্কেও এতবার আলোচনা করা হয় নাই মুখে আলোচনা করা হয়েছে একবার দুইবার নয় চুয়াত্তর বার আল্লাহ সুবাহুর আনে কেরিমের মধ্যে তার নাম উল্লেখ করেছে এই তাহ যে সীমালঙ্ঘন করেছে এ বিষয় আমাদেরকে সতর্ক করেছে তার ইতিহাস আলোচনা করার উদ্দেশ্যও নয় আমার তার ইতিহাস আলোচনা করে আমার সময় নেই সেটা আমরা আলোচনা করব না এই তাগুত ইসলামের পর আল্লাহ সুবহানাহু মূসাকে বললেন মূসা তুমি ফিরাউরের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে তার একটা নির্ধারিত সীমা আছে তার ওই সীমা সে অতিক্রম করে গিয়েছে সুতরাং তার সীমা সম্পর্কে তাকে জ্ঞান দাও সে যেন তার সীমায় ফিরে আসে অন্যথায় সীমায় যদি ফিরে না আসে তাহলে তার ব্যাপারে সতর্ক বাড়ি উচ্চারণ করো তাদের সতর্ক করে দাও আল্লাহ সুবাহ যুগে যুগে রুবি ভাবে আল্লাহ পুরস্কার ও যে না সুসংবাদ দিয়েছেন ঠিক তেমনিভাবে আল্লাহ সুবাহ আলা সতর্কও করেছেন সীমালঙ্ঘন যাতে আমাদের পক্ষ থেকে না হয় যাতে আমরা কোনোভাবেই সীমালঙ্ঘন না করি এর জন্য আল্লাহ হাব্বুর আলমিন বারবার সতর্ক করেছেন মুসা আলী হিস্লাম সেভাবেই ওই তাগুতের কাছে গিয়ে তাগুতকে কি করলেন সতর্ক করলেন তাগুতকে আল্লাহর বাণী তাগুতের কাছে তুলে ধরলেন মুসা আলি হিসালাত ইসলামের সাথে তাগুতের এই যে তাগুতের যে ঘটনা হল এই ঘটনাগুলো থেকে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আমাদেরকে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন হেদায়তের জন্য এই কিতাব অবতীর্ণ করেছেন এখানে কিচ্ছা কাহিনী বর্ণনা করার জন্য কিতাব অবতীর্ণ করা হয়নি ফলে এই তাগুদের ঘটনা উল্লেখ করেছেন এই তাগুদ থেকে যাতে শিক্ষা নিতে পারি আমরা তাগুদের ঘটনা থেকে যাতে আমরা শিক্ষা নিতে পারি অনেকগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা এই তাগুতের ঘটনার মধ্যে রয়েছে মুসা আলী হিসালাম যখন এর আগে ইয়াকুব আলী হিসা আলাত বসতি ছিল বর্তমান যে আলখলিন শহর আছে এটা ফিলিস্তিনের মধ্যেই পড়েছে এই অঞ্চলে এখান থেকে মূলত মুসা আলী ইসালাতামের প্রায় আড়াই হাজার বছর পর আড়াই হাজার বছর আগে এখান থেকে ইয়াকুব আলী ইসালাতামের এক সন্তান ইউসুফ আলী হিসালাতাম আপনারা জানেন তার বাইদের সাথে একটি ম্যাপ রেছে বাইদের সাথে একটা সমস্যার কারণে শেষ পর্যন্ত তিনি মিশরে তাকে বিক্রি করে দেওয়া হয় তিনি মিশরে চলে যান ইসরায়েলের বসতিব মিশরে শুরু হয় এই সীমাদে ফ্রাউন তাদের উপর অত্যাচার শুরু করে সীমালঙ্ঘন করে বিভিন্ন জ্যোতিষীর মাধ্যমে তাকে তথ্য দেয়া হয় অবশ্যই মাসালা পরবর্তীতে হতে প্রশ্ন আসতে পারে কারণ তখনকার সময় যারা এই জ্যোতির কর্ম অথবা এই দৈব জ্ঞান যারা দিত তারা শৈতানদের মাধ্যমে এই জ্ঞান লাভ করত শানরা আজ মানে ঘুরে করত শুনে ফের বক্তানদের মাধ্যমে তারা কিছু বক্তব্য শুদ্ধ হতো আর বেশিরভাগ বক্তব্যই ভুল হতো এটার অর্থ এই রয়েছে আপনি জ্যোতিষী বললেই বিশ্বাস করে নেবেন বিশ্বাস করা জ্যোতিষীর কাছে যাওয়া ঘনকের কাছে যাওয়া কুফুরী কাজ ফি কাহার বলেছেন বন ইসরায়েলের মধ্যে এক সন্তান জন্ম হবে সে তোমার এই রাজত্ব ধ্বংস করে দেবে ফেরাউন ইসরায়েলের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হল এখন বর্তমান যে সমস্ত রাজনীতি চলছে সেগুলো রাজনীতি শুরু করল আল্লাহ তালাক কোরআনকে রিমের সুরে কাছ আছে চার নম্বর হাতের মধ্যে বলেন একেবারে স্পষ্ট বর্তমান যত রাজনীতি আছে সবগুলো এখানে উল্লেখ করা আছে পৃথিবীর মধ্যে নিজেকে বড় দাবি করছে নিজেকে মনে করছে যে সে অনেক বড় হয়ে গেছে গিয়েছে তোমার আমার সকলের ক্ষমতা হচ্ছে আল্লাহর মখলুক বান্দা মানুষ এর উপরে উর্জি উঠার কোন সুযোগ নেই মানুষের মুনিব সাজার সুযোগ আছে কিনা আপনি যতই ক্ষমতা দর না কেন কিন্তু কোন মানুষের মুনি আপনার হওয়ার সমস্যা যখন আপনি মনে আমি তো করবেন মাহবুধ হয়ে গিয়েছি হবে আপনি সীমা লঙ্ঘন করে যাচ্ছেন আপনার সীমা অতিক্রম করে যাচ্ছেন আমাদের সমাজে এই ধরনের মাহবুদ এখন বহু হয়ে গেছে। বহু বহু বহু দরবার হয়ে গিয়েছে যারা নিজেদেরকে আমরাই হচ্ছি সবকিছু করার ক্ষমতা আমাদের কাছে আমাদেরই বান্ধা সুবানতা বলেন ফলে প্রথম যে কাজটি করলো প্রথম যে ষড়যন্ত্র করলো সেটা হল জনগণকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে দিল দুর্বল করার জন্য জনগণ যদি একসাথে থাকে তাহলে তো তার উপর তার এই রোল চলবে না তার এই শাসন চলবে না শোষণ চলবে না জল চলবে না তখন ওয়াজ জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে দিল দেখছেন ডিভাইন যেটা লোকদেরকে বিভাগ বিভাজন করল বিভিন্ন দল উপদলে বিভক্ত করে দিল শুধু বলি ইসরায়েলকেই বারো ভাগে বিভক্ত করে দিল অথচ সবাই ইসারাত বারোভাগে বিভক্ত হওয়ার দরকার ছিল না এভাবে প্রত্যেকটি দলকে প্রত্যেকটি জাতিকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে দিল কারণ যত বেশি আপনি শক্তি দেখাতে চান তাহলে তত বেশি আপনি মানুষদেরকে দলের বিভিন্ন দল উপদলে বিভক্ত করে দিতে পারলেই আপনি দেখবেন যে তারা নিজেরাই নিজেরাই কি করতেছে আজকে দেখেন না মুসলমানদেরকে মুসলিম রাষ্ট্রের মধ্যে হত্যা করতেছে মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করতেছে অথচ সে বাহিরের ষড়যন্ত্র করছে মুসলমানরাই হত্যা করতেছে তারা অনেকটা ফিল্মের মতো নাটকের মতো দেখতেছে সাজিয়ে দিয়েছে আমাদেরকে আর আমরা আমাদের বাড়িদেরকে নিজেরা হত্যা করতেছি সেখানে আমরা আনন্দ ফিল করতেছি প্রাউড ফিল করতেছি এর কারণ কি কারণ হচ্ছে এটি একটি বড় ধরনের ষড়যন্ত্র বিভিন্ন দল উপদলে বিমুক্ত করে দিয়েছে তারপর রেখেছে। কোনোভাবেই যাতে উঠতে না পারে কিভাবে শাসন করতেছে দেখেন এগুলো ফেরাউনের শাসনের কথা বলতেছে আল্লাহ তারা এটা আমি আমার বক্তব্য রাখছি বলে দিয়েছি আয়াত আপনার গিয়ে নিজেরা দেখতে পারেন কিভাবে বর্ণনা দিচ্ছে না সে কিভাবে বোঝার জন্য শুধুমাত্র এই আয়াতটি আমি আপনাদের সামনে তুলে ধরছি ওই আজ তাদের হুম তাদের মধ্য থেকে একদলকে কঠিন ভাবে নিয়ন্ত্রণ করে দুর্বল করে রেখেছে কোন ধরনের সুযোগ সুবিধা নেই কোন দুর্বল করার জন্য আরো মিশন করেছে কিলিং মিশন তাদের ছেলে সন্তানদেরকে হত্যা করা শুরু করেছে কারণ তাকে বলা হয়েছে যে এমন এক সন্তান আসতে আসবে যে তার কি করবে তার ক্ষমতা নষ্ট হয়ে যাবে তখন খোঁজ লাগিয়ে ছেলে সন্তান কোথায় জন্মগ্রহণ করছে তাকে হত্যা করা শুরু করছে সম্ভব নারীদেরকে সবাইকে জীবিত রেখে দিচ্ছে নারীরা ঠিক আছে তাদেরকে জীবিত রেখে ছেলে সন্তানদেরকে দুর্বল করতেছে এরপরে আল্লা সুবাহ তারা বলতেছেন সেই মূলত প্রকৃত সন্ত্রাসী সন্ত্রাসীর পরিচয় হচ্ছে এই কাজ শুরু করেছে সেই এই সন্ত্রাসের তৎপরতা এই বিপর্যয় সৃষ্টির তৎপরতা মূলত সর্বপ্রথম এই ফেরাউন শুরু করেছে আল্লাহ সুবানাও তারা তাকে তার এই শাসনের পদ্ধতি কি সেটা জানিয়ে দিলেন জানিয়ে দেওয়ার পর কোরআনে করিমের মধ্যে বিস্তারিত অনেক দীর্ঘ আলোচনা আল্লাহ কোরআনে করিমের মধ্যে এত দীর্ঘ আলোচনা মনে হয় কোন ঘটনার পরে ফেরাউন এবং এখানে আমার আলোচনা বিষয় হচ্ছে যেটি সেটি হলো এই এখানে উন্মাতের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে সরমট বিশ থেকে পঁচিশটি শিক্ষা রয়েছে সময় মাত্র আছে পাঁচ মিনিট শুধু একটি শিক্ষার কথা আমি আলোচনা করব যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে দেখেন আল্লাহ হাবুল আলমিন ফেরাউনের মতো তাউদের কাছে মুসা আলী আলি কে পাঠিয়ে ধরনের অস্ত্র কিছুই নেই দেন নাই নির্দেশ দিলেন ফিরাউনের কাছে যাও তবা সে সীমালঙ্ঘন করেছে অস্ত্রটা কোথায় ফিরাউনের বিশাল বাহিনী অস্ত্র শস্ত্র বিশাল বাহিনী রয়েছে এবং ফেরাউন নিজে অত্যন্ত শক্তিধর শাসক মুসার মতো একজন দুর্বল লোক তাকে ফেরাউনের কাছে আল্লাহ কিন্তু আল্লাহ বলছেন রা যে সময় তোমাকে একটা কিছু নিয়ে দাও কোথাও নেই আর মুসা আল্লাহ নির্দেশ পাওয়ার পরে একবারের জন্য জিজ্ঞেস করছেন না আল্লাহ রাবুল আলমিনকে যে আমি যে যাবো ফেরাউনের কাছে কিভাবে যাব আমি কিভাবে যাবো ফেরাউনের বিশাল বাহিনীর সামনে আমি গিয়ে দাঁড়াবো এটা কিভাবে আমার জন্য সম্ভব হবে আমি কিভাবে যাব স্বাভাবিক আল্লাহর নির্দেশ অনুযায়ী স্বাভাবিকভাবে মূসা ছাগল চড়াচ্ছিলেন আরেসালাম ওই সাগল চোরানো অবস্থায় যেভাবে ছিলেন সেভাবে সাগল চোরানো থেকে মূসা আল্লাহর নির্দেশ পেয়ে ফেরাউনের দরবারে উপস্থিত হয়ে গেলেন জিমনে আছেন এভাবে ফেরাউনকে আল্লাহ রব্বুল আলমিনের বক্তব্য আল্লাহ তালার পরিচয় দিয়ে বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে এরা সুল তোমার কাছে কয়দিন আগে আমার ঘরে লালিত বালিত হয় এখন কি বলতেছে কি অতবাক হওয়ার বিষয় ফেরাউন বলল কি বলতেছো তুমি তুমি কিভাবে রাসুল হও তুমি তো আমার ঘরে লালিতে হয়েছ তুমি কিসের রাসুল তোমার এই সাহস করতে গেল তখন আল্লাহ তিনি জানেন মূসার কাছে কি আছে তিনি জানেন জানেন কি জানেন না আমার আল্লাহ তারা জানেন সুহান আল্লাহ কিন্তু মুসাকে স্মরণ করে দিচ্ছেন আল্লাহ রাবুল আলমিন মূসাকে বললেন যাতে করে মূসা বুঝতে পারে আজকের দিন পর্যন্ত মূষা জানে না এই যে তার হাতে যে লাঠি আছে এই লাঠি শুধুমাত্র ছাগল ছড়ানোর রাত্রি ছাড়া কিচ্ছু না এটা জাদু ছিল না কিছুই ছিল বুঝতে পেরেছেন কিনা এই জন্য আগে এটা কনফার্ম করতেছে এর মাধ্যমে আমি মাঝে মধ্যে যখন ছাগল চড়াই একটু ক্লান্ত হয়ে গেলে একটু ঠেস দিয়ে কিছুক্ষণ রেস্ট সোজা কথা বলে দিচ্ছে আর আমার ছাগল চালানোর সময় একটু আর কি আর কিছু না পর্যন্ত যে এই লাঠি আসলে অন্য কিছু হতে পারে বুঝতে পেরেছেন কিনা এজন্য আল্লাহ তারা কনফার্ম করছেন এটা কোনো জাদু নিয়ে আসেন নাই এটা কোনো অস্ত্র নিয়ে আসেন নাউনের কাছে আল্লাহ রাবুলা মুসা মুসা এটা ফেলে দাও হাতে যেহেতু আসে এখন এটা ফেলে বললাম লাঠি এখন এটা কি আল্লাহবুল আলমিন কেমন পর্যন্ত এটা নিদর্শন রেখে দিয়াছেন তাগুতের সামনে যদি সাধারণ লাঠিও হয় ছাগল ছড়ানোর লাঠিও হয় সেটা এমন কঠিন অস্ত্র হতে পারে যে অস্ত্র তাগুত আল্লাহ আব্বুল আলমের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়ে যাবে বাধ্য হয়ে এটি আল্লাহ তাহার ক্ষমতার মধ্যে অন্তর্ভুক্ত আমরা আল্লাহ আব্বুল আলমিনের সেই ক্ষমতা সম্পর্কে আমাদের জ্ঞান নেই উষা আগে জিজ্ঞেস করতে পারতেন যে ফেরাউনের দরবারে যে আমি যাব আমার কি দিলেন আমি কি নিয়ে যাব আমার বন্ধুগণ কেমন পর্যন্ত আগত জন্য বা আল্লাহ নির্দেশ পালন করতে গিয়ে যদি কোন ব্যক্তি সত্যিকার আল্লাহ রাখে আল্লাহর সাহায্য সেখানেই তার জন্য অবদারিত হয়ে যাবে সেখানেই সে সাহায্য পাবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু সেভাবেই আল্লাহ নির্দেশ পালনের জন্য তাকে অবশ্যই প্রস্তুত হত অবশ্যই প্রস্তুত হতো এই জন্য আল্লাহ রব্বুল আলমী এই লাঠির কথা আগে কনফার্ম করতেছেন মূসাকে প্রশ্ন করে জানিয়ে নিচ্ছে। যাতে মূসা নিজেও বুঝে যে এটা তো লাঠি ছাড়া আর কিছু না আসলে তারপরে আল্লাহ বিশাল সবে এখন ফেরাউন কোন দিকে বলাাবে নিজেও ভয় পেয়ে গিয়েছে ফেরাউন বুঝতে পেরেছে যে মূসা অল্প আগে বলেছে আল্লাহর পক্ষ থেকে বেরিত রেশুল ফের নিজে একটু চিন্তা করলেন কিন্তু শয়তান এসে তাৎক্ষণিকভাবে ফেরাউনের মাথার মধ্যে এটা দিয়ে দিল যে এটা মুসার জাদু হতে পারে বুঝতে পেরেছেন কেন শয়তান সেখানে এসে স্কোপ ছিলোপ ছিল সেখানে সামান্য স্কোপ ছিল ইমান গ্রহণ করার মতো স্কোপ তার ছিল কিন্তু সাথে সাথে শৈতান এসে শৈতান তো আমাদেরকে এভাবে কাজ করে বুঝতে পেরেছেন কিনা আমাদের ব্রেনের সাথে শৈতান এভাবে সে কাজ করে শয়তান সাথে সাথে স্কোপ নষ্ট করে দিল এসে বলল এটা মূসার জাদু হতে পারে মূসার লাঠি দিয়ে তোমাকে জাদু করেছে फ्राउन जदू फ्राउन तक मन करलो मूसा मन जदू शिखे एदुकर जदुकर मूसा की मुखोमुखी करते आल्लामीन फ्राउन मूसा घटना मध्य বড় যে শিক্ষাগুলো রেখে দিয়েছেন তবদ্ধ একটি শিক্ষা এটি দেখেন এখানে কোন অস্ত্র নেই আবার হাজার হাজার ছেলে সন্তানকে হত্যা করা হল কিন্তু মু স্যার জন্ম হল মুকে হত্যা করার ক্ষমতা রাখল না শুধু ক্ষমতা রাখলো না তার নয় যেহেতু আমার আল্লাহর কফালত আমার আল্লাহ হাব্বুল আলমীদের দায়িত্বে পৌঁছে গিয়েছে তখন নদী মুসাকে শেষ পর্যন্ত ফেরাউনের বাড়ি পর্যন্ত পৌঁছে দিল এবং আল্লাহ যাতে করে ফেরাউন এখান থেকে শিক্ষা নিতে পারে ফেরাউনের ঘরে মূসাকে লালন বাড়নের দায়িত্ব দিলেন কঠিন দায়িত্ব দিলেন ফেরাউনের মাথায় দায়িত্ব দিলেন যে তুমি যাদেরকে হত্যা করেছ দুর্বল করেছ যেই জন্য তুমি দুর্বল হত্যা করেছ সেই কাজ তোমার মাধ্যমে করাবো আল্লাহ সব তারা তার মাধ্যমে সে কাজটি আর ফেরাউন যখন দাবি করল যে আনা রব্য আমি তোমাদের সবচেয়ে বড় কদা ফেরাউন এই যে দাবি করল ফেরাউন বলল হাজ হিলি দেখতে শুনাই যে নদীগুলো মিশরের এগুলো আমার নির্দেশ অনুযায়ী চলছে আল্লাহ চলছে না কার নির্দেশ অনুযায়ী আল্লাহ নদীকে বললেন যে হ্যাঁ সমান করে ফেল মানুষগুলো সাধারণ পাবলিক গুলো নদী দিয়ে সুন্দরভাবে পার হয়ে গেল সশস্ত্র বাহিনী সহ সব নিয়ে একসাথে নদীর মধ্যে ডুবে শেষ অথচ এই নদীগুলো সে দাবি করতেছিল যে তার নির্দেশ অনুযায়ী চলছে আমার বন্ধুগণ এটাই আল্লাহর শিক্ষা আপনা নির্দেশ অনুযায়ী কোন কিছু হয় না এখানে আরেকজন কর্তা রয়েছেন যার কর্তৃত্বের অধীনে প্রত্যেকটি জিনিস পরিচালিত হচ্ছে সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে এই তাবুদ যেটা দাবি করেছিল সে দাবি দিয়ে তাকে আল্লাহ রাবুল আলামিন ধ্বংস করে দিয়েছে এই নদী দিয়ে তাকে নদীতে স্বাভাবিকভাবে মানুষ মারা যায় না কোন রকম পানি টানি খেয়ে এটে ধাক্কা খেয়ে শেষ পর্যন্ত জমি এসে উঠে যায় বেছে যায় কিন্তু বাহিনীর একজন লোক রক্ষা পায়নি সে নিজেও রক্ষা পায়নি কেন যেহেতু দাবি করেছিল যে এই নদীগুলো আমার নির্দেশ অনুযায়ী চলছে তোমার নির্দেশ অনুযায়ী চললে আজকে বুঝো যে তোমার নির্দেশ অনুযায়ী চলছে কিরা কোন কিছুই কারো নির্দেশ অনুযায়ী চলে না এখানে একমাত্র নির্দেশ যিনি সৃষ্টি করেছেন وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيم لشانه وأشهد أن محمد عبد الله ورسوله الدعي إلى ردوانه وعلى آله وأصحابه وإخوانه عباد الله رحمكم الله إنا الله رقم بعمل كريم ألا وهو الصلاة والسلام على النبي العظيم وهو فقال في موقع মহমদাল মহমদ কমা ব্রাহীমিনহমদালা আল মহমদ কমা বারাক তাল ইব্রাহীমাল ফিলাম ইনকম মজিদ ওরদুল খুলফাই রাশদিন মহদিন ওসমান اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم ازل الكفره والفسقه والمبتدعه والمشركين اللهم زلزل اقدامهم وشتت شملهم اللهم مزق اللهم اقتلهم بددا ولا تقتل منهم أحد. اللهم انصرنا على اعدائك وعدا الاسلام والمسلمين اللهم اطرف روسنا وزكها أنت خير من زكها أنت وليه مولاها ربنا آتنا في تني حسنة وفي الآخرة حسنة وقنا ذاب النار ربنا فاقفر لنا ذنوبنا وكفر عنا سيئتنا وتوفنا مع الأبرار عباد الله إن الله يأمل بجرد والإحسان ويتائد القربة وينهان الفهشاء والمنكر والبغي يعيزكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل يذكلكم واشكره على آلائه ونعمه يزدكم والذكر الله أكبر والله يعلم ما تسنعون